পরম দয়াময় নিরতিশয় মেহির বান আল্লাহর নামে অলিক স উপদেশপূর্ণ কুরানের শপথ দলিল্লী নজি বরং এই লোকেরাই যাহারা মানিয়া লইতে অস্বীকার করিয়াছে চরম অহংকার ও হটকারিতায় নিমজ্জিত ইহাদের পূর্বে আমরা এরূপ কত জাতিকেই না ধ্বংস করিয়াছি তখন তাহারা চিৎকার করিয়া উঠিয়াছে কিন্তু তখন তো রক্ষা পাওয়ার সময় নয় আজিবাহ এই লোকেরা শুনিযা ব্যক্তি জাদুকর বড়ই মিথ্যাবাদীলা সে কি সমস্ত উপাস্যের পরিবর্তে उपास बनाइ लो बड़ अद्भुत बेपार सर्दारा एक कथा बलि बोलते बाहर हा गल चलो निजे उपासन अबिचल हे थको ये कथा तो अन् उद्देश्य बला हईते এইরূপ কথা তো আমরা নিকট ইহা তো মন গড়া কথা ছাড়া আর কিছুই নয় আমাদের মধ্যে কি এই ব্যক্তি এমন আছে। যাহার প্রতি আল্লাহর জিকির নাজিল করা হইয়াছে আসলে ইহারা আমার জিকিরের প্রতি সন্দেহ পোষণ করিতেছে আর এই সব কিছু করিতেছে এই জন্য যে ইহারা আমার আজাবের সাথ গ্রহণ করে নাই তোমার মহা দানশীল ও মহাপরাক্রান্ত পর্বার্দিগারের রহমতের ভাণ্ডার কি ইহাদের আয়ত্তে আসিয়া গিয়াছে ইহারা কি আসমান ও জমিন ও এইটু এর মধ্যে অবস্থিত সমস্ত জিনিসের মালিক হইয়া গিয়াছে আচ্ছা তবে ইহারা কার্য জগতের উচ্চ শিখরে আরোহণ করিয়াই দেখু লিক বহু সংখ্যক বাহিনীর মধ্যে একটি ছোট্ট বাহিনী ইহারা এইখানে পরাজয় বরণ করিবেল ও সমুদু আহজ ইহাদের পূর্বে নুহের জাতি আদ ফিরাউন সামুদ লুতের জাতি এবং অমান্য করিয়াছে ইহাদের প্রত্যেকেই রাসুলগণকে অবিশ্বাস করিয়াছে এবং আমার আজাবের ফয়সালা তাহাদের উপর কার্যকর হইছে। এই লোকেরাও শুধু একটি বিস্ফোরণের অপেক্ষায় আছে। যাহার পর দ্বিতীয় কোন বিস্ফোরণ হইবে না অকলা না কীর্ত কবিল হিসাব আর ইহারা বলে হে আমাদের রব হিসাবের চূড়ান্ত দিনের আগেই আমাদের অংশ আমাদিগকে অনতিবিলম্বে বুঝাইয়া দাও হে নবী ধৈর্য ধারণ করো এই লোকদের কথাবার্তার ব্যাপারে আর ইহাদের সামনে আমাদের বান্দা দাউদের কাহিনী বর্ণনা করো যে ছিল বড় শক্তি সামর্থের অধিকারী এবং প্রতিটি ব্যাপারে ছিল আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী আল আমরা পাহাড় সমূহকে তাহার সঙ্গে অধীনস্থ ও নিয়ন্ত্রিত বানাইয়া রাখিয়াছিলাম সকাল সন্ধ্যা উহারা তাহার সহিত আমাদের পবিত্রতা ও মহিমা প্রচার করিত পাখিগুলি সমবেত হইত আর সকলেই তাহার তসবির দিকে প্রত্যাবর্তন করিত আমরা তাহার রাজত্ব সুদৃঢ় তাহাকে বুদ্ধি জ্ঞান ও বিচক্ষণতা দান করিয়াছিলাম এবং সিদ্ধান্ত কথা বলার যোগ্যতা দান করিয়াছিলাম আর তুমি কি সেই মামলাকারীদের কোনো খবর জানিতে পারিয়াছ যাহারা দল টপকাইয়া তাহার বালাখানায় প্রবেশ করিয়াছিল তাহারা যখন দাউদের নিকট পৌঁছিল তখন সে তাহাদিগকে দেখিয়া ঘাবড়াইয়া গেল তাহারা বলিল ভয় পাইবেন না मामलार् पक्ष एक पक्ष अपर पक्षर सीमा लंघन करा दिखे सदन ए से एक दुम्बी हवाला कर दबाइ दिल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 এই ব্যক্তি নিজের দুম্বির সহিত তোমার দুম্বি সামিল করার দাবি জানাইয়া নিঃসন্দেহে তোমার উপর জুলুম করিয়াছে আর সত্য কথা এই যে একত্রে পাশাপাশি বসবাসকারী লোকেরা পরস্পরের প্রতি প্রায়শই বাড়াবাড়ি করিয়া থাকে তবে যাহারা ইমান আনে অনেক আমল করে কেবল তাহারাই ইহা হইতে রক্ষা পাইতে পারে আর এই রূপ লোকের সংখ্যা খুবই কম এই কথা বলিতে বলিতে দাউদ বুঝিতে পারিল যে আসলে আমরা তো তাহাকে পরীক্ষা করিয়াছি তখন সে তাহার রবের নিকট ক্ষমা চাহিল ও সিজদায় পড়িয়া গেল এবং তাহার দিকে ফিরিয়া আসিল তখন আমরা তাহার সে অপরাধ ক্ষমা করিয়া দিলাম আর নিঃসন্দেহে আমাদের নিকট রহিয়াছে তাহার জন্য নৈকট্যের মর্যাদা ও উত্তম পরিণাম يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين النَّاسِ بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد হে দাউদ আমরা তোমাকে পৃথিবীতে খলিফা বানাইয়াছি অতএব তুমি লোকদের মধ্যে সত্য সহকারে শাসন প্রশাসন চালাও এবং প্রবৃত্তির কামনার পায়রবি করিও না অন্যথায় ওয়া তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিয়া দিবে যাহারা আল্লাহর পথ হইতে বিচ্যুত হইয়া যায় নিশ্চয় তাহাদের জন্য কঠিন শাস্তি রইয়াছে এই জন্য যে তাহারা হিসাব নিকাশের দিনকে ভুলিয়া গিয়াছে আমরা আসমান ও জমিনকে এবং এই দুয়ের মাঝখানে যাহা কিছু আছে তাহা অনর্থক পয়দা করি নাই ইহা তো সেই লোকদের ধারণা যাহারা কুফরি করিয়াছে আর এই ধরনের কাফিরদের জন্য রহিয়াছে জাহান নামের আগুনে ধ্বংস হওয়ার অনিবার্য পরিণতি যাহারা ইমান আনে অনেক আমল করে আর যাহারা পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করে তাহাদের সকলকে কি আমরা সমান করিয়া দিব মুি দিগকে কি আমরা নাফরমান ও অপরাধী লোকদের মতো করিয়া দিব ইহা একটি অতীব বরকতময় কিতাব যাহা আমরা তোমার প্রতি নাজিল করিয়াছি যেন এই লোকেরা ইহার আতগুলি সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং জ্ঞান বুদ্ধি ও বিবেক সম্পন্ন লোকেরা ইহা হইতে সব গ্রহণ করে আর দাউদকে আমরা সুলাইমানের মতো সন্তান দান করিয়াছিলাম অতি উত্তম বান্দা বারবার আপন রবের দিকে প্রত্যাবর্তনকারী উল্লেখযোগ্য সে সময়ের কথা जख सन्धाकाले ताहार सामने खूब सुसज्जित द्रुतगामी घोड़ा पेशल तक से बलिली धन सम्पद भार रबे स्मरण कारण এমনকি সেই ঘোড়াটি যখন চোখের আড়ালে চলিয়া গেল তখন সে হুকুম দিল উহাকে আমার নিকট ফিরাইয়া আনিয়া দাও এবং তারপর সে উহার পায়ের গোছায় ও গলায় হাত বুলাইতে লাগিল আর দেখো সুলাইমানকেও আমরা পরীক্ষায় ফেলিয়াছি এবং তাহার আসনের উপর একটি দেহ আনিয়া রাখিয়াছি তারপর সে ফিরিয়া আসিল এবং বলিল হে আমার রব আমাকে ক্ষমা করো আর আমাকে এমন বাদশাহী দাও যাহা আমার পরে আর কাহারও জন্য শোভনীয় হইবে না নিঃসন্দেহে তুমি প্রকৃত দাতা তখন আমরা বাতাসকে কে তাহার জন্য নিয়ন্ত্রিত ও অনুগত বানাইয়া দিলাম উহা তাহার হুকুমে মৃদুমন্দ গতিতে প্রবাহিত হইতো যেদিকে সে চাহিত আর শৈতানগুলিকে অধীনস্থ ও নিয়ন্ত্রিত করিয়া দিলাম সব রকমের নির্মাতা ডুবুরি ও অন্যান্য যাহারা শৃঙ্খলাবদ্ধ ছিল ইহা আমাদের দান তোমার ইফতিয়ার রহিয়াছে যাহাকে ইচ্ছা দিতে পারো যাহার নিকট হইতে ইচ্ছা ফিরাইয়া লইতে পারো কোন হিসাব নাই নিশ্চয় তাহার জন্য আমাদের নিকট রহিয়াছে নৈকট্যের মর্যাদা ও উত্তম পরিণাম আবেদন আর আমাদের বান্দা আয়ুবের কথা স্মরণ করো যখন সে তাহার রবকে ডাকিল এই বলিয়া যে শয়তান আমাকে খুব কষ্ট ও আজাবে আছে। আমরা তাহাকে হুকুম দিলাম তুমি নিজের পা দিয়া জমিনের উপর আঘাত কর এই হইল ঠান্ডা পানি গোসুল করিবার জন্য এবং পান করিবার জন্য আমরা তাহার পরিবার আর সেই সঙ্গে তাহাদের অনুরূপ আরো নিজের তরফ হইতে রহমত স্বরূপ আর চিন্তাশীল ও বিবেক বুদ্ধি সম্পূর্ণ লোকদের জন্য শিক্ষণীয় হিসাবে আর আমরা তাহাকে বলিলাম এক আটি সলাকা গ্রহণ করো এবং উহার দ্বারা আঘাত করো আর নিজের কসম ভাঙ্গিও না আমরা তাহাকে ধৈর্যশীল পাইলাম অতি উত্তম বান্দা ছিল সে নিজের রবের দিকে প্রত্যাবর্তনকারী আর আমাদের বান্দা ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের কথা স্মরণ করো তাহারা ছিল বড়ই কর্মক্ষমতার অধিকারী ও দূরদৃষ্টি সম্পন্ন লোক ইন্সাল সচিন আমরা তাহাদিগকে এক নির্ভেজাল গুণের কারণে মর্যাদাবান করিয়াছিলাম আর তাহা ছিল পরকালের স্মরণ নিঃসন্দেহে আমাদের নিকট তাহারা বাছাই করা নেকলোক হিসাবে গণ্য আর ইসমাইল আলিয়াসা ও জুলকিফলের কথা স্মরণ করো ইহারা সকলে নেকলোকদের অন্তর্ভুক্ত ছিল ইহা ছিল একটি স্মরণ মুত্তাকি লোকদের জন্য নিঃসন্দেহে রহিয়াছে অতি উত্তম ঠিকানা চিরস্থায়ী জান্নাত সমূহ যাহার দুয়ারগুলি তাহাদের জন্য উন্মুক্ত থাকিবে মুহি হা হেলান দিয়া আশিন হইয়া থাকিবে প্রচুর ফলমূল ও পানীয় চাহিদা পাঠাইবে আর তাহাদের নিকট লজ্জাবনা তো সমব স্ত্রীরা থাকি হুম সব জিনিস এমন যেগুলি হিসাবের দিন দেওয়ার জন্য তোমাদের নিকট ওয়াদা করা হইতেছে হইলো আমাদের দেওয়ার এই জি যাহা কখনোই ফুরাইয়া যাইবে নাহ ইহা তো হইল মুতাকি লোকদের পরিণাম আর আল্লাহ লোকদের ধরনের ঠিকানা জাহাঙ্গ নাম যেখানে তাহারা জ্বলিতে থাকিবে। ইহা তাহাদের জন্য অতএব তাহারা স্বাদ গ্রহণ করিবে টকবগ করিয়া ফোটা পানির পুঁজ রক্তের এবং এ ধরনের আরো অনেক তিক্ততা তাহারা নিজেদের অনুসারী দিকে জাহান্নামের দিকে আসিতে দেখিয়া পরস্পর বলিবে ইহা একটি বাহিনী তোমাদের সহিত আসিয়া প্রবেশ করিতেছে ইহাদের জন্য কোন শুভ সম্ভাষণ নাই ইহারা আগুনে জ্বলিবে তাহারা তাহাদিগকে জবাব দিবে না বরং তোমরাই জ্বলিয়া মরিতেছো তোমাদের জন্য কোনো অভিনন্দন নাই তোমরাই তো এই পরিণাম আমাদের সম্মুখে আনিয়ে দিয়াছ বসবাসের এই স্থানটি কতই না খারাপ অতপর তাহারা বলিবে হে আমাদের রব যে ব্যক্তি আমাদিগকে এই পরিণাম পর্যন্ত পৌঁছাইবার ব্যবস্থা করিয়াছে তাহাকে দু চোখের দ্বিগুণা জাপ দাও অ অধিকে তাহারা পরস্পর করিবে। কি ব্যাপার আমরা সেই লোক তো কোথাও দেখিতেছি না যাহাদিগকে দুনিয়ায় আমরা খুব খারাপ মনে করিতাম আমরা কি তাহাদের শহীদ অযথায় ঠাট্টা বিদ্রুপ করিতাম কিংবা তাহারা এখন কোথাও চোখের আড়ালে চলিয়া গিয়েছে। নিঃসন্দেহে ইহা সত্য কথা যাহান্নি লোকদের মধ্যে এই রকমের ঝগড়া অনুষ্ঠিত হইবি হে নবী ইহাদিগকে বলো আমি তো একজন সাবধানকারী মাত্র। প্রকৃত মাবুদ কেহই নাই আল্লাহ ছাড়া যিনি এক ও একক সর্বজয়ী আসমান ও জমিনের মালিক এবং সেই সব জিনিসেরও মালিক যাহা এই দুয়ের মধ্যে রহিয়াছে মহাপরাক্রান্ত ও বড় ক্ষমাসীন তাহাদিগকে বলু। ইহা একটি বড় সংবাদ যাহা শুনিয়া তোমরা মুখ ফিরাইয়া লইতেছন তাহাদিগকে বলো আমি সেই সময়ের কথা কিছুই জানি না যখন উচ্চতর জগতে বিতর্ক হইতেছিল আমাকে তো ওহির মাধ্যমে এই কথাগুলি শুধু এই জন্য বলিয়া দেওয়া হয় যে আমি সুস্পষ্ট ভাষায় ভয় প্রদর্শনকারী সাবধানকারী যখন তোমার রব ফেরিস্তাদিগকে বলিলেন আমি মাটি দ্বারা একজন মানুষ তৈয়ার করিব তারপর আমি যখন তাহাকে পুরা বানাইয়া ফেলিব এবং উহার মধ্যে নিজের রুপ ফুকিয়া দিব তখন তোমরা উহার সামনে সিজদাই পড়িয়া যাইও এই হুকুম অনুযায়ী ফেরেস্তারা সকলেই সিজদায় পড়িয়া গেলিস কিন্তু নিজের বরত্বের অহংকার করিল এবং সে কাফিল অন্তর্ভুক্ত হইল তালা বলিলেন হে ইবলিস কোন জিনিস উহাকে সিস করিতে তোকে বাধা দিল যাহাকে আমি আমার দুই হাত দ্বারা বানাইয়াছি তুই কি খুব বড় হইয়া গিয়াছিস কিংবা তুই আসলেই উচ্চ মর্যাদার অধিকারী একজন শেষ জবাব দিলো আমি উহার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন দ্বারা পয়দা করিয়াছেন আর উহাকে মাটি দ্বারা অনহাস বলিলেন আচ্ছা তুই এখানে হইতে বাহির হইয়া যা তুই লাঞ্ছিত ও বিতাড়িত तर विचारिवस पर्त अभिशा से तब अवकाश दख लोकर पुनरुत्थित हईबे ठीक तोकाश देा अच्छे से बलिल तुम इज्जतर शपथ सकल के विभ्रांत करोम से तुम्हें खालेज कर বলিলেন হ্যাঁ ইহাই সত্য আর আমি সত্যই বলিয়া থাকি যে আমি জাহান্নামকে তোর দারা আর এই লোকদের মধ্যে হইতে যাহারাই তোর অনুসরণ করিবে তাহাদের দ্বারা ভরিয়া দিব হে নবী ইহাদি বল আমি তোমাদের নিকট হইতে কোনো পারিশ্রমিক চাই না আর আমি বানোয়ার লোকদের মধ্যকার কেহ নই ইহা তো একটু উপদেশ সমগ্র দুনিয়া জন্য আর অল্পকাল অতিবাহিত হওয়ার পরই এ বিষয়ে তোমরা নিজেরাই জানিতে পারিবে